আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন যেদিন থেকে ইসলাম গ্রহণ করলেন ওই দিন হতে আমরা সর্বদা সম্মানের আসনে অধিষ্ঠিত আছি